সচ্চরিত্রের উপর অবিচল থাকার প্রতি উৎসাহ প্রদান নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লামের প্রিয়তমা আশাহ উম হদ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে এই কথা বলতে শুনেছি তিনি বলেছেন প্রকৃত মুসলিম ব্যক্তি নিজের সচ্চরিত্রের দ্বারা দিনে অধিক নফল রোজা ব্রত পালনকারী এবং রাত্রিকালে তাহাজ্জুদের অধিক নফল নামাজ আদায়কারী ব্যক্তির সমতুল্য মর্যাদা লাভ করে থাকে সোনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো আঠানব্বই আল্লামা নাসরউদ্দিন আল আলবানী এই হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারিণী সাহাবিয়ার পরিচয় পূর্বে পাঁচ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক সচ্চরিত্রের বিষয়টি মহান আল্লাহর প্রতি সঠিক ইমানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত সুতরাং যে মুসলিম ব্যক্তির হৃদয়ে ইমান যত ভালো থাকবে তার চরিত্র এবং আচরণ ততই ভালো হবে এবং যে মুসলিম ব্যক্তির হৃদয়ে ইমান যত খারাপ থাকবে তার চরিত্র এবং আচরণ ততই খারাপ হবে কেননা মহান আল্লাহর প্রতি সঠিক ইমানের সম্পর্ক চারিত্রিক বৈশিষ্ট্যগুলির সাথে বেশ মজবুতভাবে স্থাপিত করে রাখা হয়েছে দুই সচ্চরিত্রের উপর সবসময় অবিচল থাকার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে তিন সঠিক ইমান ও সৎকর্মের সাথে সাথে সচ্চরিত্রের বিষয়গুলি হলো মহান আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম